Oh mm -hmm.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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الذي أنزل على رسوله الأمين كتابه القرآن الكريم فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمد عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه إلى يوم সুপ্রিয় দর্শক সবাই ভালো আছেন আশা করি সবাইকে পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি আজকে আমরা গুরু মূলকোর আন সিরিজের নতুন একটি বিষয় আলোচনা করব সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যেমন আন একত্রিকরণ কেউ বলেন ওরা আন সংকলনের ইতিহাস এটা আমাদেরকে অনেক জ্ঞানে সাহায্য করবে এবং এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন কীভাবে আনকে সংকলন করা হয়েছে বা একত্রীকরণ করা হয়েছে সুপ্রিয় দর্শক তবে তার আগে আমরা যে গত পর্বে আলোচনা করেছিলাম মাক্কী মাদানি সম্পর্কে সেখানে আমরা বলেছিলাম মাক্কী সুরার কিছু বৈশিষ্ট্য আছে যেমন মাদানী সুরার কিছু বৈশিষ্ট্য আছে আমরা সেগুলো প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত করে আমরা আজকের পর্বে চলে যাব ঈশ্বা আল্লাহ মক্খী এবং মদিনী সুরার অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে কিন্তু আমরা সেখান থেকে অল্প কিছু উল্লেখ করছি যেমন মক্খী সুরোগুলো যদি আপনি পড়েন তালাশ করেন তাহলে দেখতে পাবেন মক্কী সুরার মধ্যে কঠিন এবং কঠোর ভাষায় আয়াত নাজিল করা হয়েছে বাতিলের বিরুদ্ধে শব্দ ব্যবহার করা হয়েছে এবং শক্তভাবে তাদের নিন্দা করা হয়েছে সেই মক্কি সুরার মধ্যে কাফেরদের বিভিন্ন কাজের কুচ্ছাবর্ণা করা হয়েছে যেমন দেখুন সুরা লাহাবের কথা আপনি জানেন তাব্বাচিয়া আবিহাব আবু আহাব সম্পর্কে সেখানে বলে দেওয়া হয়েছে তারপর সুরা মুদাসুরের মধ্যে রয়েছে জরুনি ওমেন খালাকিদা ওয়াজ আল তুলা ছেড়ে দাও যাকে আমি একা শাস্তি করেছি এবং তাকে আমি মহা সম্পদ দান করেছিলাম আজ আলতুলাহু মাআল্লামতুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাততুলাহু তামহীদা ইয়া তুলি ওয়ালিদিম মাগীরা সেখানে বলা হয়েছে আল্লাপাক কাফিরদের সর্দারদের সম্পর্কে আলোচনা করেছেন আবু জাহাল সম্পর্কে তো দেখা যায় যে মাকিসার মধ্যে ছাড় দেওয়া হয় বাতিল কে এক মানে কেশাগ্র পরিমাণে ছাড় দেওয়া হয় তাওহিত তো তহিত কোন কথা বাতিল এবং শেরকের মুখসমোচন করা হয়েছে অপরদিকে এমন ভাবে সম্বোধন করেছেন যে মনে হয় যেন কত আপন জন চমৎকার ভাবে যে তারা ইমান এনেছে ইমানদারদের সহযোগিতা করেছে ইমানের শক্তি হিসাবে নিজেদেরকে প্রকাশ করেছে হ্যাঁ কে আবার ছাড় দেওয়া হয় সেটাও আমরা মাদিনী সুরতে দেখতে পাচ্ছি এরপরে আরো দেখুন সুরা যতগুলো আছে সুর এক ছোট্ট করে একেবারে ছন্দের ভঙ্গিতে আল্লাপকে নাজিল করে দিলেন তিনটি আয়াত একটি সুর হয়ে গেল সুরত সুরত আল্লাহু কি অন্যান্য সুরার দিকে তাকান সেই সুরাত দেখবে ছোট্ট ছোট্ট ছোট্ট ছোট্ট আয়াত করে দেওয়া হয়েছে মানে এইগুলি যেন মানুষকে আকর্ষণ করে মানুষকে আকর্ষণ করে দেখো কি মর্যাদ ওর আয়াত এই আয়াতগুলো পড়লে তখন মানুষ আকর্ষিত হয় দিকে আমরা দেখতে পাচ্ছি মাদিনী সুরের মধ্যে আয়াতগুলো বেশ লম্বা চড়া আয়াত যেটা বলা হয় পুরো এক পৃষ্ঠায় ব্যাপী একটি আয়াতিম এবারে পুরো এক পৃষ্ঠা প্রায় পনেরো লাইনের এরপর আরও অনেক আয়াত আছে যেগুলি অনেক লম্বা চড়া আয়াত যেমন ায় হয়ে থাকে আর একটি বিষয় আমরা এখানে দেখতে পারি সেটা হচ্ছে দেখেন আলোচনার বিষয় ভিত্তিক বিষয়কেন্দ্রিক মক্কা মোকার যে সমস্ত সূরাগুলো নাজির করা হয়েছে সে সমস্ত সুরাগুলোর বিষয়ে প্রায়শই দেখা যায় তহিদ কেন্দ্রিক ছিল এবং কথা বলা হয়েছে হ্যাঁ তারপরে নাবার মধ্যে আপনি যান ঠিক আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের মধ্যে আখরাতের কথা সেখানে বর্ণনা করা হয়েছে সেখানে তো শুধু তেকজিব যারা কাফের মুর্শেক তাদেরকে দিবেন মুখে দিবেন অপরদিকে সুরা রহমানের দিকে যান সেখানে দেখবেন যে আল্লাহ পাক কি বলছেন আহকাম কে প্রধান দেওয়া হয়েছে ইমানদাররা ইমানদার হয়ে গেছে এখন তাদের আমলের প্রয়োজন আমলের মাধ্যমে তারা ইমানের বহির প্রকাশ ঘটাবে আমলের মাধ্যমে তারা ইমানের প্রমাণ পেশ করবে আর তাই আল্লাহ মদিনায় যে সুরাগুলো নাজিল করেছে তার বেশিরভাগ অংশ জড়িয়ে রয়েছে আহকামের কথা এরপরে দেখবেন যে মক্কা মুআমায় যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে সেখানে জেহাদের খুব একটা উল্লেখ নেই কাফেরদেরকে তিরস্কার করা হয়েছে নিন্দা করা হয়েছে ঠিক আছে কিন্তু কাফের বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে মক্কার আয়াত সুরাগুলিতে পাওয়া যাবে না যেটা আমরা পেয়েছি যে সুরা হাজের মধ্যে যে উজিন আল্লাহ দিন এ আয়াত দিয়ে জেহাদের সূচনা এবং সেটা মদিনাতে হয়েছে আচ্ছা অপরদিকে মক্কা সুরের মধ্যে মুনাফেকিনদের আলোচনা নাই বললেই চলে কারণ মক্কায় মুনাফিক বলে কিছু ছিল না মক্কায় সরাসরি হয় মুসলিম না হলে কাফে ছিল মুনাফিকের অস্তিত্ব মক্কায় খুঁজে পাওয়া যায় না অপরদিকে মদিনা মদিনায় মুসলমানদের প্রধান অন্তরই ছিল মুনাফিক। এই জন্যই আল্লাপাক মুনাফেকদের সম্পর্কে কঠোর বাণী উচ্চারণ করেছেন আর তাই মাক্কি এবং মাদী সুরার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে মদেনী সুরার মধ্যে যেখানে মুনাফেকদের আলোচনা আছে সেটাই মনে করবো যে সেটা মদেনী সুরা সুপ্রিয় দর্শক এভাবে আমরা মাক্কি এবং মদেনীর বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখন আমরা চলে যাব আজকের যে আলোচনা সেটা হচ্ছে এই জমুল কোরআন ওর আন একত্রিকরণের ইতিহাস সম্পর্কে আমরা চলে যাব সুপ্রিয় দর্শক এই প্রসঙ্গে আমরা উল্লুমুল কোরআনের আলোচনায় বলেছিলাম যে রসুল্লাহ সাল আলিউসালামের সময় কোরআনকে একত্রিতকরণ বা সংকলন করার কাজটি শুরু হয় এই বাংলা এই শব্দ দুটির মধ্যে কিছুটা ফারক আছে এজন্য অনেকের মতে সংকলন না বলে একত্রিকরণ করাটাই ভালো সংকলন বলা হয় অনেক কিছু থেকে বাছাই করে তারপর একটা কিছুকে নিয়ে আসে এটা হচ্ছে সংকলন আর একত্রিকরণে যেটা আছে হু হু সেটাকেই মানে বিন্যস্তকরণ যেটাকে বলা হয় শব্দটি কিন্তু এই কথাই প্রমাণ করে করা নিয়ে সে যাই হোক শব্দ যেটাই হোক আমরা এখানে বলবো যে কোরআন করিমকে বর্তমান যে রূপে আমরা দেখতে পাচ্ছি ঠিক এভাবে এটাকে লিপিবদ্ধ করার নামই হচ্ছে জমা কোরআন এখন প্রশ্ন হলো যে এই কাজটা কখন শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে এর উত্তরে আমরা বলবো যে এই কাজটি শুরু হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লামের যুগ থেকে বলা চলে যে রসুল্লাহ সাল্লিউসাল্লামের কর্তৃত্বেই এবং তার নিয়ন্ত্রণেই এবং তার নির্দেশনাতেই কোরআনে কারিমের এই লিপিবদ্ধকরণ বা একত্রিকরণের কাজ শুরু হয় এবং আলহামদুলিল্লাহ তার ওয়াফাতের আগেই কিন্তু এই কাজটি শেষ হয়ে যায় তবে যে কথাটি এখানে প্রযোজ্য সেটা হল এই যে নবীজি সাল্লাহ আলহিউের যুগে করিমকে এভাবে লিপিবদ্ধ করার কাজ বর্তমানে যেভাবে আমাদের সামনে আছে এটা সমাপ্ত হয়নি নি বরঞ্চ যেভাবে সমাপ্ত হয়েছিল সেটা হচ্ছে যে তাঁর উপর নাজিলকৃত সকল সুরা এবং আয়াত সবগুলোই লিপিবদ্ধ করা হয়েছে যেমন আপনার কাগজে কলমে বা সে তৎকালীন সময়ে লেখার উপাদানগুলোতে ঠিক তেমনিভাবে সেটা সাহাবেক রাম সহ অনেকেই হেফজ করে রেখেছিল এতটুকু হয়েছিল সুপ্রিয় দর্শক বলতে না বলতেই আমাদের বিরতির সময় হয়েছে আমরা এখন বিরতিতে যাব ইনশাল্লাহ এসে আপনাদের ফিরে পাব এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় সকালে বাংলায় পরিষ্কার করতে হবে মনের ধূত তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল चोखी कुफलवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टेल दे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 आलोचन फिर हलो रसुल्लाम समय कुरान पुरोटे लिपिबद्ध होकरण जी এ কাজটাও নবীজি সাল্লি সাল্লাম করে গেছেন কিন্তু আমরা এখন যে রূপে এটাকে পেয়েছি সে রূপে ছিল না সেটা ভিন্ন রূপে ছিল আচ্ছা সেটা কি বিভিন্ন উপাদানে লিপিবদ্ধ ছিল রেস্ল্লাহ সাল্লি তার সাহাবা সাহাবাইকার যাদেরকে তিনি লেখক হিসাবে নিয়োগ দিয়েছেন কোন আয়াত নাজিল হলে তাদেরকে ডেকে সে আয়াতটা লিখিয়ে দিতেন এবং লিখাবার পরে সাহাবাইকারকে বলতেন যে তুমি পড়ো তখন তারা যেটা লিখেছে সেটা পড়ে শোনাত শোনাবার পরে রসুল উল্লাহ সাল্লাহ সংশোধনী থাকলে সংশোধন করে দিতেন আর সেটাকে তিনি হেফাজত করতেন তার নিজ তত্ত্বাবধানে এই জন্য রসুল্লাহ আলী ইসলামের এন্তকালের সময় এই কোরআনে পাকের এই লিপিগুলো সংরক্ষিত ছিল এবার আমরা আসি যে রসুল উল্লাহ সাল্লাহ আলী সময় কিভাবে কোরআন সংরক্ষিত হয় দুই ভাগ একটা হচ্ছে লিপিবদ্ধকরণের মাধ্যমে আরেকটা ছিল অন্তরে মানে খালবে মধ্যে সেটাকে ধারণ করার মাধ্যমে আর এই দুইভাবেই ভাবেই রসুল উল্লাহ সাহ আলী সাল্লামের এই কোরআন একত্রিকরণের কাজ সমাপ্ত করেছিলেন অনেক সাহাবি ছিলেন যে যারা পুরো কোরআন শিখের হাফেজ ছিলেন না কিন্তু বেশিরভাগ সাহাবি হাফেজ ছিলেন যার মধ্যে কলাফায় রাশুদ আবু বাকার ওমান ওসমান আলী সহ আরো অনেক সাহাবি ছিলেন যারা কোরআনে পাকের হাফেজ ছিলেন তাদের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা এই আমরা দেখতে পাই যে কোরআনের হাফেজের সংখ্যা রসুল উল্লাহ সাল্লাহের মধ্যে অনেক ছিলেন যেমন একটা ঘটনা আমরা আপনাদের সামনে বলি বীর মাউনা নামে একটা ঘটনা ছিল একজন লোক এসে বলল যে আর রাসুল আমাদের এলাকার লোকরা কেউ মুসলমান হয়ে গেছে তাদেরকে দিন শিখাবার জন্য আমাদের কিছু হাফেজের দরকার আমাদের মুআমের দরকার শিক্ষকের দরকার তো নবীজি সাল্লাহাম সত্তর জন কারীকে কারি বলতে তখন বোঝানো হতো যে হাফেজ তাদেরকে পাঠালেন কিন্তু এই দুষ্ট ব্যক্তিরা রসুল আল্লাহ সাল্লামকে ধোকা দিয়েছেন রসুল্লাহি সাল্লাম ধোকা দিয়ে তারা রাস্তায় গিয়ে এনাদেরকে ব্যস্টনী করে এনাদের সবাইকে শহীদ করে দেন তাহলে প্রশ্ন তুলেছেন যে যদি এই একই কাফুলার মধ্যে সত্তর জন হাফেজ যদি থেকে থাকেন তাহলে না জানি কতজন হাফেজ আপনার সাহাবাহিক রামদের মধ্যে ছিল এটা এখন আমাদেরকে ভাবতে হবে দেখতে হবে আচ্ছা এরপরে আমরা আরো দেখতে পাই যে রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া কয়েকজন সাহাবিকে যেটা আমরা বলি ইজাজত দিয়েছেন যেটাকে সনদ বলা যেতে পারে যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন যে দেখো সাহাবিদের মধ্যে তোমরা চারজন সাহাবি আসে চারজনের নাম প্রথমে উল্লেখ করেছেন এরপর আরো অন্যান্য সাহাবি এসেছেন যে তোমরা তাদের থেকে কোরআন গ্রহণ করো আব্দুল্লাহ যে তোমরা তাদের কাছ থেকে কোরআন শিখো এবং এরপরে আরো অনেক সাহাবীর কথাও এসছে যেমন বলেন الله আলাহ রসুল্লাহআলাম তারা এবং জয়দ ইবনে সা তাদের বংশীয় একজন লোকের কথা বললেন সুপ্রিয় দর্শক এইভাবে আমরা দেখতে পারি যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সময় একর আনে পার সুদুর এটাকে বলা হয় আল ফিস সুদুর যে আপনার অন্তরের মধ্যে কোরআনে পাককে হেফাজত করা একটি বিষয় এখানে আমরা উল্লেখ না করেই পাচ্ছি না সেটা হচ্ছে যে দেখুন কোরআন এ পাক লিপিবদ্ধ অবস্থায় পড়া যায় না যতক্ষণ পর্যন্ত না এটা একজন থেকে আরেকজন উচ্চারণের মধ্যে না ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ সেইভাবে পড়া সম্ভব না এই জন্যই এখানে হেফজফিসকে প্রাধান্য দেওয়া হয়েছে মানে হেফ মুখস্থ করণ যেটাকে বলা হয়েছে এটাকে প্রাধান্য দেয়া হয়েছে এবং এর পাশাপাশি লিপিবদ্ধকরণ যেটা আছে এটাকে সহায়ক হিসাবে রাখা হয়েছে যেমন নাকি রসুল উল্লাহ সাহু আল ইসলাম হাজর থেকে শুনেছেন শুনে তিনি সেটা পড়েছেন হাজর রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম তিনি সেটা হেফজ করেছেন সেখান থেকে সাহাবে ইকরামদেরকে তিনি শুনেছেন সাহাবে ইকরাম রদিউল্লাহ তালিন সেটা হেফজ করেছেন পাশাপাশি রসুল্লাহ সাল্লা ইসলাম তাদেরকে দিয়ে লিখিয়ে নিয়েছেন এরপরে বলা হয় যে এই যে কোরআনে করিমের মানে এটার মূল ভিত্তি হচ্ছে আর তেলাকি মানে এটা সম্ভব হয় না আর এজন্যই বলা হয়েছে যে রসুল আলী সাল্লামের জামানায় হাফেজ কোরআন যারা এভাবে কোরআন শরীফ হেফজু করেছে তাদেরকে সেখানে আপনার মূল্যায়ন করা হয়েছে এই বলা হয়েছে যে কোরআনের মূল ভিত্তি এবং যেটাকে কেন্দ্র করে কোরআনকে ধারণ করা হবে সেটার প্রথম বিষয়টি হচ্ছে হেফজ আর তাই করেছেন প্রাধান্য দিয়েছেন কোরআনে পাকের মধ্যে দেখুন যে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকলকুর আহন আলীক্রাহ ওয়ালাকলকুর আহন আলী বিক্রাহ মিমুদ্দেকের কোরআনকে আমি সহজ করে দিয়েছি কোরআনকে পড়া কোরআনের সাধনা করা গবেষণা করা তাফসিল করা সহজ করে দিয়েছি কেউ কি উপদেশ গ্রহণ করার মতো এজন্য প্রথম কাজ হচ্ছে কোরআন হেফজ করো কোরআনের গবেষণা করো। এটাই হচ্ছে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন প্রথম দায়িত্ব ছিল আয়াত হি যে কোরআনের আয়াত পড়ে এর পরে তেজকিয়ার কথা বলা হয়েছে এরপরে বলছে তা আলিমুল কিতাবর হেকমা হেকমা এভাবেই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কোরআন করিম হেফ মাধ্যমে সংরক্ষণ করেছেন এবার আসুন লিপিবদ্ধ কাজ হ্যাঁ কোরআন করিম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম লিপিবদ্ধ করণের মাধ্যমেও তিনি কি করেছেন সেটাকে হেফাজত করেছেন আমরা দেখতে পাই যে অনেক সাহাবি ছিলেন নবীজির লেখক হিসাবে কাজ করেছেন তার মধ্যে যেমন ছিলেন আলী রদিউল্লাহান মুআভিয়া রদিহান উবেব কাব রদিয়ালহান জায়দ ই তারা কী করতেন রসুল্লাহ সাল্লা উপর নাজিল করতো লিখতেন যখনই কোন আয়াত নাজিল হত তিনি তাদেরকে ডেকে পাঠিয়েছেন তাদের যেই থাকতেন তাকে বলতেন এটা লিখুন এবং তিনি সেটা লিখে রাখতেন এভাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কোরআনকে লিপিবদ্ধকরণের মাধ্যমে কোরআনকে হেফাজত করেছেন আচ্ছা এরপরে আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন ইন্তকাল সময় হয়েছেন তার উপর নাজির কোরআন সম্পূর্ণরূপে অক্ষত অবস্থায় সংরক্ষিত হয়েছে বেশ কম শুধু এতটুকু ছিল যে আমরা বর্তমানে যেই বিন্যাস্ত আকারে কোরআন পেয়েছি এভাবে ছিল না কারণ সেই সময় যে উপাদানগুলো ছিল সেই উপাদানের উপরেই নির্ভর করে লেখা হয়েছে কখনো কাগজে লেখা হয়েছে কখনো চিকন হাড্ডিতে লেখা হয়েছে কখনো চামড়ায় লেখা হয়েছে আর এভাবে এগুলোর একটা বড় জাখিরা হয়ে গেছে যেটা রসুল্লাহ সাল্লাহ আলহি ও এফাতের সময় হয়তো আয়সারদুল্লাহ তাল্লাহ আনহুর কাছে ছিল এরপরে হফসারদুল্লাহ তাল্লাহ আনহুর কাছে এটা আপনার সংরক্ষণ করা হয় আহবক রদিয়াল্লাহ তাল আনহুর এনতেকালের পরে তুমর রদিউল্লাহ তালাহ আনহু সেটা সেখান থেকে নিয়ে হাফসা রদি আল্লাহ তালুর কাছে জমা রাখেন এবং এর হাজরত উসমান রদি আল্লাহ তাল আনহু সেখান থেকে তিনি সংরক্ষণ করেন ফিরিয়ে দিয়েছিলেন এরপরে এটা হারিয়ে গেছে কীভাবে হারিয়ে গেছে সেই সম্পর্কে ইতিহাস আমাদের জানা নেই তো এখান থেকে এসে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সময়কালীনই কোরআনে পাকের সংরক্ষণ একত্রিকরণ সুসম্পন্ন হয়েছে যেমন অন্তরে হেফস করার মাধ্যমে ঠিক তেমনিভাবে লিখুনির মাধ্যমেও নবীজি সাল্লিউসাল্লামের লেখক সংখ্যা কত ছিল সেই ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে প্রায় ৪০ জনের উপর তার লেখক সংখ্যা ছিল নবীজি সাল্লু আলিউসাল্লামের নীতিমালা ছিল যে কোরআন যখন লিখবে তখন খবরদার কোরআনের পাশে অন্য কিছু লেখা যাবে না যেটা আমি আগে একবার বলেছিলাম সেটাকে মুছে দাও এরপরে শেষের হাদিস বলিনি অন্য কেউ যদি সেটা আমার নামে চালিয়ে দেয় সে জন্য জাহান তার ঠিকানা নির্ধারণ করে নেয় সুপ্রিয় দর্শক আমরা এভাবেই কোরআন একত্রীকরণের ইতিহাসের প্রথম ধাপ আমরা আজকে শেষ করতে পেরেছি যে সেটা ছিল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সময়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নবীজিকে আমাদের পক্ষ থেকে আহসানুল জাজা দান করুন এবং আমাদেরকেও সেই নবীজির জন্য নিজের নিজের আমল আখলাকে দুরস্ত করে নেওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের উপর সন্তুষ্টি ঘোষণা করুন এই দোয়া কামনায় সবার জন্য আজকে এখানে শেষ করছি اللهم دير شويك حفاظت قرون وآخر دعوانا الحمد لله رب العالمين وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته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 এই দায়িত্ব পূরণ করুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানী আপনারা দেখছেন পিস টিভি বাংলা এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারী মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয় মু এবিএম এবং জান কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে। আলেনদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়